সম্মানিত উপস্থিতি বৃদ্ধাশ্রম যা আমাদের সমাজে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে কত লজ্জার বিষয় যে আমাদের মুসলিম সমাজেও এর প্রচলন ঘটে চলেছে আল্লাহ তালার অপার করুনা যে আজ আমরা পৃথিবীতে এসেছি জগতে আল্লাহ তালা আমাদের প্রতিপালন করেছেন মমতাময়ী সেই মা কষ্ট করে তিল তিল করে নিজ গর্ভে আমাদের ধারণ করেছেন কত কষ্টই না তিনি শুয়েছেন দশ মাস দশ দিন নিজ গর্ভে বয়েছেন পেটের ভেতর আচমকা লাথি সহ্য করেছেন তীব্র প্রসব ব্যথায় মা কুক্রে গেছেন তারপর সন্তানের মুখ দেখলেন অমনি সব কষ্ট দুঃখ ভুলে গেলেন আল্লাহর অসীম দয়া আমাদের আমাদের মায়ের খাবারের ব্যবস্থা করলেন আমরা তার বুকের দুধ পান করতে থাকলাম গর্ভে ধারণ করার কষ্ট পার করার পর আরো কষ্ট অপেক্ষা করতে লাগলো মায়ের জন্য বাচ্চার কান্নার জন্য সারা রাত দুচোখের পাতা এক করতে পারেন না মা নির্ঘুম রাত পার হয় तबुओ सन्तान मुखेर हासिर सब कष्टि हार मान लगे घमे फेटान कष्ट करें ईदे निजे नतून जमा ना थकले जान से चेष्टर त्रुटि करें बजार समय बाकलेट शून्य थकेदार बुक जान सारा पृथिविर निरापत्ता সবচেয়ে নিরাপদ আশ্রয় আমাদের নরমকচি দেহ শক্ত হতে থাকে এক সময় আমরা হাঁটতে শিখি এক পর্যায়ে আমরাও বড় হই আমরাও বিবাহিত জীবনে প্রবেশ করি আর আমাদের বাবা মা বৃদ্ধ বয়স উপনীত হন দৃশ্যপট কি হওয়ার কথা ছিল বাবা মা रक्त हन ठीक से धन्य करा आज भिन्न दृश्य देखते आज बाबा मायर स्थान घरे ना। वृद्धाश्रम नामक जगह जखने शेष बयसे शे, नात नातनी सतान समय पार कर वृद्धाश्रम है बाबा मायर आश्रय आगे टीवी देखत आज हम समाजे शयलाभ हो जास्कृत विषक्त ग्रास थे रेहैना पश्चिम जीवनटाई जान्रिक জটিল জীবন করো সমাজের বোঝা তারা ঠিক করে নিয়েছে কিন্তু আমাদের সমাজে এই নোংরা অমানবিক সংস্কৃতির কেন প্রয়োজন কেনই বর্বরতা আল্লাহ করে কি বলেছেন আল্লাহ তালা বলছেন হুমা হুমা কৌলঙ্করি মা তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া এবং তাদেরকে ভৎসনা করবে না তাদের সাথে সম্মান সূচক নম্র কথা বলো তিনি আরো বলেছেন ও আবুদুল্লা তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না আর পিতা মাতার সাথে সদ ব্যবহার করো এখানে আল্লাহ তালা বাবা মায়ের সাথে সদ ব্যবহারের ব্যাপারটি পরেই এনেছেন আল্লাহর এর পরেই বাবা মায়ের সাথে সদ্ ব্যবহারের কথা বলেছেন অল্লাহি আল্লাহর কথাই সত্য এবং তার কথাই শেষ কথা আল্লাহ তাল্লাহ বলেন বাবা আমি মানুষকে নির্দেশ তার প্রতি আর আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচারণের নির্দেশ দিয়েছি তার জননীতাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দু বছরে সুতরাং আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন আমারই নিকট বাবা মায়ের সাথে আমাদের আচরণ কেমন হবে আল্লাহ তালা তা নির্ধারণ করে দিচ্ছেন বৃদ্ধ বয়সে তাদের স্থান কোথায় হবে আল্লাহ তালা তাও বলে দিচ্ছেন আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি কৃতজ্ঞ হবার আদেশ করছেন বাবা মাকে বার্ধক্য বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে এটাই কি আয়াতের শিক্ষা نا والله نا বরং আমাদের কৃতজ্ঞ হতে বলা হয়েছে কৃতজ্ঞতা তাই তারা যেভাবে আমাদের প্রতিপালন করেছেন আমরাও তাদের বার্ধুককে তেমনই সেবা করে যাব বোখারের হাদিস এসেছে নবী করিম সাল্ল আলহিম বলেছেন তোমরা পদে পদে অনুসরণ করবে এমন কি তারা যদি গুইসাপের গড়তেও ঢুকে থাকে তাহলে তোমরাও তাতে ঢুকবে ঠিকই এই পশ্চিমা কাফিল গোষ্ঠীর অনুসরণ অনুকরণে আমরা বেশি গর্ববোধ করি তাদের সংস্কৃতির অনুসরণ করতে পারলে ভাবি এই বুঝি যাতে থাকি আমাদের হেফাজত করুন নবী করিম সালাম বলেন ফি সাহত আলিদাইন পিতামাতার মাতার সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি অপেক্ষা করছে আর পিতামাতার মাতার অসন্তুষ্টির উপরই আল্লাহর অসন্তুষ্টি অপেক্ষা করছে জনই সাহাবি নবী করিম সল্ল্লাহ আলি ওসাল্লামের নিকটে সে বললেন আমি আপনার কাছে এসেছি হিজরত করার জন্য শপথ করতে আমি যখন আসি আমার পিতা মাতা কাঁদছিলেন রাসুল সাল্লিমসাল্লাম বললেন তাদের কাছে ফিরে যাও এবং যেমন তাদেরকে কাঁদিয়েছিল এখন তাদেরকে গিয়ে হাসাও মুসরাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাল আলহাল্লাম আমাকে দশটি বিষয় উপদেশ দিয়ে গেছেন তা হলো আল্লাহর সাথে শির করবে না যদিও তোমাকে এই হাদিস আমাদের কি শিক্ষা দেয় কি বলে সম্পদ পরিবার ছেড়ে দেওয়ার কথা বললেও বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না আর বৃদ্ধাশ্রম ইসলামে তো এটার কল্পনাও করা যায় না একে আল্লাহ রাসুলের হাদিসের চেয়েও বেশি মূল্য রাখে এটা কি আল্লাহর আয়াতের নির্দেশের চেয়েও বেশি জরুরি রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামের একটি ঘটনা হুদাই বিয়ার সন্ধির সময় প্রিয়নবী সাল্লাহু আলী সাল্লাম সাহাবিদের সাথে নিয়ে যাচ্ছিলেন সাথে আছে এক হাজার ঘোর সাদিনার মাঝে আবুয়া নামক স্থানে তার প্রাণ প্রিয় চিরনিদ্রায় সাইিত আছেন সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি যাত্রাবিরতি করে তার মার কবর জিয়ারত করতে গেলেন কবরের কাছে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন তার চতুর্দিকে কাঁদতে থাকলেন অতপর তিনি বললেন আমি আল্লাহর দরবারে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম কিন্তু অনুমতি দেয়া হয়নি কিন্তু তার কবর জিয়ারতের জন্য অনুমতি প্রার্থনা করলে তিনি তাতে অনুমতি দেন সুতরাং তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয় এখনো সময় আছে আমরা সচেতন হই নিজেদের সামনে জান্নাত রেখে এদিক সেদিক জান্নাত খুঁজে কোনো লাভ নেই কিয়ামতের দিন লোকের প্রতি আল্লাহ তালা তাকাবেন না তাদের মধ্য থেকে একজন হলো আল্লাহ কলিওয়ালিদাইহ পিতা মাতার অবাধ্য সন্তান তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্য থেকে একজন হলো আল্লাহ কলিওয়ালিদাইহ পিতামাতার অবাধ্য সন্তান বাবা মায়ের সেবা কৃতজ্ঞতা ও তাদের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত অর্জন না করে তাদের বৃদ্ধাশ্রমে রেখে জান্নাতের আশা করা বোকামি আল্লাহ তালা আমাদের রক্ষা করুন পশ্চিমা কাফের গোষ্ঠীর এই বৃদ্ধাশ্রম নামক ভ্রষ্ট অমানবিক নোংরা সংস্কৃতি সভ্যতা থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে আমাদের পিতামাতার সেবা করার তৌফিক দান করুন দুনিয়াতে যেন আমরা জান্নাতের ফয়সালো করে নিয়ে যেতে পারি এই সৌভাগ্য দান করুন آمين يا رب العالمين